জি জি এটা ঠিক আছে কারণ যখন আমরা আলোচনাগুলো করি সেখানে তো দলিল প্রমাণ সহ আলোচনাগুলো করি সুতরাং দলিল প্রমাণ সহ আলোচনা করতে পারেন मुक्त डट कम चैनल चैनल से मानव दिल्ली टाक এটা আমাদের ব্যবসায় উদ্দেশ্য না আমাদের টাকা উদ্দেশ্য না আমরা যে কেউ দাওয়াত আমাদের অনুরোধ যে আমাদের লোক যেন পরিবর্তন না করেন আমরা যেভাবে দিচ্ছি সেইভাবে রাখেন এগুলাকে চেঞ্জ করবেন না আপনি এবং কেউ খারাপ উদ্দেশ্যে মাঝখানে একটু একটু কাঠ করবেন না এটা আমাদের নিষেধ আছে কেউ করলে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 আপনি বক্তব্যের মাঝখান দিয়ে একটা কাছে আপনি লিখে দিলেন যে আল কোরআন সৌরা আয়াত নম্বর এত কথা কিন্তু কোরআনে কথাটা আছে ইয়াজ আমি কিন্তু আয়াত এটা খন্ডিত অংশ আয়াতের পরে কিন্তু আরো আছে আন্তন সুকার সুকারা উল্লেখ করে নাই নেশাগ্রস্ত অবস্থায় নেই এই জন্য এটা না করার জন্য আমরা অনুরোধ করি